আমরা সিরাতিনবীর আলোচনায় হদের যুদ্ধের শেষ প্রান্তরে ময়দানে কি অবস্থা হচ্ছিল সেখানে ছিলাম মুসলমানদেরকে তারা আক্রমণ করে ছত্রায় আবাজ শুনে শাহাবাইকার যারা একটু দূরে সরে গিয়েছিলেন আশ্রয় নিয়েছিলেন তারা আবার ওনার পেছনে জমায়েত হলেন এবং কিছু সেখানে মোকাবিলা হলো এরপরে নবী করি ইম সাল্লি সাল্লাম নিজেকে সেফ করে সাহাবাদীকে একটু চেষ্টা করলেন কারণ এখন তারা যদি আবার আসে পূর্ণ উদ্যমে পূর্ণ উদ্যমে ফাইট করার মতো সময় লেগে যাবে এই নিজেকে তিনি কিছুটা সেফ করা এবং সাহাবিদদের যাদের যারা শহীদ হননি তাদেরকে সেফ করার জন্যই তিনি চেষ্টা করলেন তো ইতিমধ্যে তারাও যেন বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং যাচ্ছে না এই সময় মুসলমানরা অনেকে ফিরে দাঁড়িয়েছিলেন তো যুদ্ধটা জমছে না তারা চিন্তা করলো তাদের মধ্যে সুবিধা হবে না এই সময় যুদ্ধ না করে বরঞ্চ তারা একটু ফেরত চেষ্টা করলো তারা চিন্তা করলো যে তারা চলে যাবে এখন কিন্তু তারা একটু কনফিউজ থাকলো যে আসলে কি রসুল্লাহ সাল্লা সাল্লাম ইন্তকাল করেছেন কিনা তারা ওনাকে মেরে ফেলতে পারলো কিনা সাহাবিরা সবাই কি মরে গেলো না বেশ কিছু এখনো সেইফ আছে তারা একটু কনফিউজ আছে তারপরে তারা চিন্তা করলো যা হয়েছে মোটামুটি তাদের অনেককে সত্তর জনকে তারা শহীদ করতে পারেছে তো আপাতত চলেই যায় এখন নতুন করে পাল্টা আক্রমণ করলে ব্যাপকভাবে আমরা বুঝতে পারছি না কি হবে তো তারা এখন চলে যাবে এটা সিদ্ধান্ত হল চলে যাওয়ার সময় তাদের ভিতরে অনেকের মধ্যে চরম একটা বিদ্বেষ সৃষ্টি হলো তারা যাওয়ার সময় পুরুষ এবং মহিলারা মিলে যা পারে যারা আহত হয়ে পড়ে আছেন বা যারা নিহত হয়েছেন তাদেরকে মসলা করা মসলা করার চেহারাকে বিকৃতি করার জন্য নাক কাটলো কান কাটলো এমনকি তারা অনেকের গোপন অঙ্গে আঘাত করে কেটে ফেললো। এইভাবে করে তারা প্যাটকে একদম ফেড়ে নাড়ি বুড়ি বের করে বেশি অবস্থায় রেখে একদম একটা বিভৎস সিন ক্রিয়েট করে তারা চলে যাওয়া শুরু করলো আহ হেন তগতবার যে হাদিস আপনারা জানেন সে হামজার আনহুর দিল কেটে বুক কেটে প্যাট কেটে ওনার কলিজা বের করলো বের করলে সে কিছুক্ষণ চাবালো কিছু অংশ কেটে নিয়ে চাবি তো আর মানুষটা খেতে পারে না তারপরে সে ফেলে দিল বমি করে কারণ সে তার শপথ পুরা করলো সে মানত করেছিল যদি এই অহ যুদ্ধে হামজাকে পাওয়া যায় তাহলে হামজার কলজা সে খাবে এই চ্যালেঞ্জ করে আসছে সে জানা চ্যালেঞ্জ অবস্থায় রেখে ফেললো কোন কোনো সাহাবিকে দাহন করার সময় চিনতে কষ্ট হয়েছে কোন সাহাবির লাশ এমনভাবে বিকৃত করেছে শুধু একজন সাহাবীর বিকৃত করে নাই তিনি হামদলা আছে যিনি শাদী করেছিলেন নতুন করে বাসার ঘর থেকে তিনি সংবাদ পেয়ে তিনি জোর দিলেন তার বাড়ি নিয়ে গোসল ফরজ গোসল করেনি এবং ফেরস গোসল করিয়েছিলেন সে হাদিস আমরা শুনেছি ওনাকে শুধুমাত্র তারা বিকৃত করেনি রেখে দিয়েছে কি কারণে ওনার পিতা ছিল আবু আহমের আর আবু আমের ছিল তার পিতা মুশ্রেক এমন মর্শেক নবী করিম সাল্লাম মদিনায় ওনার এই যখন প্রভাব প্রতি মজবুত হয়ে গেল না এখন এই মদিনায় না। সে মদিনায় ছেড়ে মক্কা চলে গেল সে উল্টা হিজরত করেছে আর কি মক্কায় গিয়ে মক্কার কাফের দিকে খুবই উৎসাহিত করলো এবং যুদ্ধে আপনারা শুনেছেন সে এসে মোদিনা বাসিদেরকে বলেছিল যে দেখো আমি আবু আমের আমি তোমাদের লোক তোমরা আমার পক্ষে চলে আস এই যারা মক্কা থেকে যারা এখানে আশ্রয় নিয়েছে এদের সঙ্গে তোমরা দিও না তো তার ছেলে হিসেবে তারা চিন্ত যে আবু আমার ছেলে হানজলা এই জন্য যেহেতু হানজালার বাবা তাদের পক্ষে আছে এই ছেলের চেহারা বিকৃত করে ফেললে আবু আমের কাছে খারাপ লাগতে পারে এই তাকে তাকে মাত্র তারা চেহারা বিকৃত করে নাকেনি অনেক সাহাবি যেমন আনুর পিতা ওনার নাক কান সবসা কেটে নিয়েছে এইভাবে অনেক সাহাবি তারা কেটেছে এরপরে আসলো আবু সুফিয়ান সে আবু সুফিয়ান তো তাদের লিডার কমান্ডার তিনি যাওয়ার সময় পাহাড়ের একটু উঁচু উঠলেন ও পাহাড়ের উঁচু জাগায় উঠলেন বসে উঠে তিনি এখন একটি কনফার্ম হচ্ছেন যাওয়ার আগে জোরে চিৎকার করে বললেন আফিল কমি মোহাম্মদ এই এই তোমাদের লোক জানতে মধ্যে মোহাম্মদ কে এখনো বেঁচে আছে তিন বার করে আওয়াজ দিল নবী করিম সাল্লি সাল্লাম সাহাবেদিকে ইশারা করলেন লু জিবু তোমার তার কথা জবাব দিও না কারণ তিনি সাহাবিদির কে শহীদ না হয়ে যায় সেভ করতে চেয়েছেন পাল্টা আক্রমণ থেকে বাঁচার জন্য তারপরে আবার সে প্রশ্ন করলো আফিল কৌমি আবু কোহা ফা আবু কোহাফা এই যে আবু বকা আছে নাকি তোমাদের মধ্যে নাকি সেও মরছে বললেন জবাব দিও না তারপরে বললো আফিল কৌমি ইবনুল খাপ্তাব খের ছেলে আছে নাকি তার নাম কি নামও বলে না ছেলে আছে নাকি দেখো তিনবার জবাব দিও না তোমরা তারপরে আবু সুফিয়ান তার কমকে বললো তার নিজের লোকদেরকে ওকে কাজ হয়ে গেছে একটাও মনে জীবিত নাই জীবিত থাকলে তো জবাব দিত কাজেই আমাদের কাজ হয়ে গেছে আমরা নিশ্চিন্তে এখন মক্কা দিকে যেতে পারি কোনো অসুবিধা নাই আর এমন অনেকে বাঁচিয়ে রেখেছেন যেগুলোর বাঁচিয়ে থাকা বা বেঁচে থাকা তোমার জন্য খুব কষ্টের কারণ হবে তারা অনেকেই বেঁচে আসেন আবু সুফিয়ান এটা শুনে বলল ও তাহলে তো বেঁচে আসে কিন্তু এখন তার হিম্মত নাই পাল্টা আক্রমণ করতে কারণ যখন এরিকন জবাব দিছে তার মানে সোজা খুব সহজ হবে না তখন সে বলল থাক আর ঠিক আছে বদরের মোকাবিলায় আজকে মোটামুটি আমরা কিছু শোধ করেছি কিছু উসুল করেছি বদরে তো আমরা একতরফা মার খেয়েছি এখন তোমাদেরকে আমরা ভালোই কিছু তার প্রতিশোধ নিয়েছি বল আইয়ুয়াল আর এরকমই হয় যুদ্ধে সবসময় তোমরা খালি জিতবা কে বলছে কথা কোন সময় চান্স হয় কোন সময় আরেক পক্ষ জিতে তো অমর রাজি আল্লাহ তালা আনু বললেন ল শোনো জিতি আর না জিতি তোমাদের অবস্থার আমাদের অবস্থা কোনদিন সমান হতে পারে না কারণ কি আমাদের যারা কাতলা রাফিল জাননা যাদের আমাদেরকে তোমরা নিহত করেছ আলহামদুলিল্লাহ আমাদের জান্নাতি হয়ে যাবে। সব শহীদ তোমাদের যেগুলো মারা গিয়েছে বদরে হোক এগুলো কোথায় যাবে জানো সব জাহান নামে যাবে তো সমান হলো কারণ যুদ্ধ সব সময় সমান না তোমার তোমরা সব সময় মুসিবতে আস আমরা সব সময় গেইন করব আমরা হকের পরে আছি তখন আবু সুফিয়ান একটু খুব আনন্দ করতে করতে বললো হোবাল হবলের জয় হবলের জয় তাদের মা বুধ হলো হোবল তো নবিক ইনশালাম এবার বললেন আল্লাহ নাহ তাকে তোমার জবাব দিবে না এই কথা কলুমা না কোর সাহবাই কেরাম বললেন কি জবাব দেব ইয়া সুল তিনি বলেন বলো আল্লাহ আল্লাহ আজল আল্লাহ কত উঁচু কত শানদার কার কি তুলনা করো তোমরা তোমাদের মবুদ হবল আর আমাদের মবুদ হচ্ছেন আল্লাহ তখন দিলেন আল্লাহ আল্লাহ আজল আল্লাহ কত উঁচু কত শান কত ক্ষমতা তার তোমাদের হবল তার কাছে কিছুই যেতে পারবে না তখন আবু সুফিয়ান এইটার জবাবে সে নিজে আরেকটা বললো আরেক স্লোগান দিল আমাদের মাহবুদকে দেখি কোন মাহবুদও নাই দেখো না কোন মাবুদকে যে মাহবুদকে দেখা যায় না এই মাহবুদ আছে না নাই আল্লাহ ভালো ধরেন তা আমাদের তো মাবুদ আছে অজা তোমাদের কে এরকম কোন আছে আল্লাহ আমাদের মাওলা তোমাদের কোন মাওলা নেই মাওলা শব্দের অর্থ কি আমাদের প্রভু আমাদের একান্ত যার উপরে আস্থা রাখা যায় যিনি সাহায্য করতে পারেন যিনি প্রটেকশন দিতে পারেন যার কিছু করার ক্ষমতা আমাদের আল্লাহ তিনি আবু সুফিয়ান কথাবার্তা কিছু বলে এরপরে আবু সুফিয়ান চলে গেলেন যাওয়ার সময় আবু সুফ বললেন হাওল চলে যাচ্ছি এবার তোমাদেরকে মোটামুটি রায় ক্ষতিগ্রস্ত করেছি কিন্তু শেষ করতে পারলাম না তবে আগামী এক বছর পরে আবার অ্যানাউন্স করে যাচ্ছি আবার বদরে আরেকবার আসবো বদরে বসে বদরের প্রতিশোধ আবার নেব বাকিটা আগামী এই রাসেল হাওড় মানে বছরের মাথায় এই বছরের মাথায় আবার দেখা হবে তোমাদের সাথে বদরে আমরা যুদ্ধ করতে আসছি তার জন্য রেডি হয়ে আসা যেখানে আমরা রেডি আছি হুয়া বাইনে আমরা তোমাদের সঙ্গে করে ফেললাম যে বাদরের যুদ্ধে আবার দেখা হবে আমরা হাসবো তোমাদের মোকাবিলা করতে অতপর তারা চলে গেলাম সতর্ক তিনি একজন বিজ্ঞ সেনাপতি তারা কোন স্ট্র্যাটেজি করে কিনা আবার কোন ফন্দি করে কিনা যে চলে যাচ্ছে গুলো ধোকা দিয়ে আবার অ্যাটাক করার কোনো কায়দা করে কিনা এইগুলা ভালো করে চেক না করে তিনি সাহাবিদেরকে বের হতে বলবেন না তখন তিনি পাঠালেন তিনি বলেন ফি দেখো তো ওদের খবর নিয়ে আসো কি খবর একটু গোয়েন্দাগিরি করে নিরাপদ দূরত্বে লুকোচুরি করে দেখে আসো তাদের আসল খবর কি তারা কি মক্কার দিকে যাচ্ছে না এদিকে যেন কোন স্ট্র্যাটেজি ঠিক করে আবার তারা পাল্টা আক্রমণের চিন্তা করছে দেখো তারা যদি দেখা যায় সবকিছু মক্কাতেই ফেরত যাবে রাকিবুল খাইলে ওয়া সাক এবেল আর যদি দেখা যায় তারা উঁটে উঠে নাই উঠকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু ঘোড়ার উপরে উঠেছে ঘোড়ার বাহিনী রেডি করেছে তাহলে মনে করতে হবে তারা ইমা উনাহ তারা যদি মোদিনায় এটাক করার জন্য ফাইনাল চিন্তা করে আবার স্ট্র্যাটেজি পাল্টে তাহলে আমরা অবশ্যই তাদের গতিরোধ করব প্রতিরোধ করব তাদের আমি মদিনায় ঢুকতে দেব না যে অবস্থায় মোটামুটি সফরের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে গেছে আমি নবী করিম সাল্ল সাল্লামকে এসে খবর দিলাম তখন নবী করিম সাল্লাম এবং সাবাইকার বুঝতে পারলেন তারা মোটামুটি তাদের একটা ওই চিন্তা মাথা থেকে চলে গেলে তারা আবার অ্যাটাক করে কিনা আহ তারা এখন বাকি প্রস্তুতি দিকে নিলেন কি প্রস্তুতি এই যে তাদের সমস্ত শহীদ গুলো পড়ে আছে তাদেরকে তো দাফন কাফন করতে হবে আর এখনো যদি কোন জায়গায় কোনো আহত কাতরাচ্ছে এরকম পাওয়া যায় তাহলে তাদেরকে উদ্ধার করতে হবে চিকিৎসা করতে হবে এই জন্য সাহাবাদেরকে তিনি পাঠালেন এবং দেখা গেল যে কিছু কিছু সাহাবি এখনো মরে যান নাই রুহটা চলে গেল আরেকজন ছিলেন আহ ওসাই ইরাইম রাজি আল্লাহ আনহু তিনি মনে হলো যেন ওনার করা যাবে দোয়াদৌড়ি করছেন সাহাবিরা কিন্তু একটু দোয়াদৌড়ি করতে করতে ওনারও জানও চলে গেল এরপরে আব্দুল চাহাস তো এনারা কয়েকজন মোটামুটি জীবিত ছিলেন তাদেরকে তিনি আহ চেষ্টা করতে গেলেন কিন্তু দেখা গেল এরা অনেকেই উদ্ধার করার আগেই তাদের ইন্তিকাল হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই এখন নবী করিম সাল্লা সবচেয়ে বড় চিন্তা হল আমার চাষা হালাতে আছেন তিনি আনহু নাক কান সব কেটে একেবারে বিকৃত করে ফেলেছে তিনি মন্তব্য করলেন ওনাকে দেখে লাউলা তার একটু হাতে আসল যে ওনার লাশকে আমি এভাবে রেখে ওনার লাশ খেতে খেতে ওনার মানে আর একটু মর্যাদা আল্লাহর কাছে বাড়ুক এবং মনে হচ্ছিল যে তাহলে আল্লাহ তালা বিভিন্ন প্রাণী পাখি মানে শকুন টকুন তার এগুলো খেলে তাদের মধ্যে ভাইকে এভাবে দেখতে তিনি আলাউ করবেন না যাই হোক ওনার নবীকারী সালাম আবোধ প্রকাশ করেছেন মাত্র কিন্তু এতে বোঝা যায় যে তিনি এই চাতার প্রতি কত দরদি ছিলেন এবং এই শান কত মক্কা আবু জাহেলের সামনে আবু জহেলকে তিনি সরাসরি করে নবী করিম সাল্লাশোধ নিয়েছেন মনে আছে আপনাদের এই একটা বীর বীরত্বের একটাকে হারিয়ে সত্যি নবী করিম সাল্লাহাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন বাট আল্লাহ তালা ওনাকে যে মর্যাদা দিয়েছেন তার কারণে উনি অবশ্য পাশাপাশি আল্লাহ তাল কাছে কৃতজ্ঞ আছেন তার চাচা কত শান হয়ে যাবে আখারা থেকে সাফিয়া রাহু আনহা ওনার ভাই তো ওনার বোন তো তিনি দৌড়ে আসেন হামজার কাছে আসার সময় নবী করিম সাল্লা বলেন তার ছেলে ওই সাফিয়ার ছেলেকে বললেন জবাইর জবাইরকে বলেন তুমি যাও তোমার মাকে আটকাও তোমার মা যদি ভাইকে এই অবস্থায় দেখে তাহলে লঙ্কা কাণ্ড ঘটে যাবে হার্ট ফিল করবে ও মহিলা আর তিনি বলেন তারপরে গেলেন গিয়ে আব্বাস রাজ আহ বলেন যে আমি এখন দেখতেছি সফিয়া আসতেছে আমি আলী এবং জবাইর বললাম যে তোমরা গিয়ে বলো তাকে যে মানে হয়েছেন আপনি তিনি বলেন ইনি আকাফ আল্লাহ আকলেহা আমার কাছে মনে হচ্ছে তাকে দেখলেই এই মহিলার সেন্স আপ ধরে রাখতে পারবে না সে বেহ হয়ে যাবে তার হাটফেল করবে তার জন্য কষ্ট হয়ে যাবে তারপর তিনি এগিয়ে আসুন দেখাতে হবে এসে তিনি উনি আবার নবী করিম সাল আলী ফুফু আপন ফুফু মাহারাম তিনি সফিয়া গায়ে হাত রাখলেন এখানে আর দোয়া করলেন সেজন্য এটা দেখে কিছুটা বরজাস্ত করতে পারে আল্লাহ তুমি তাকে তফিক দাও তো তখন তিনি দেখলেন দেখালকে তিনি শুধু বলেন ইন্না যেন আর তিনি চোখের পানি দরদর করে ফেলে দিলেন তো ওনার কাহিনী জোবাই রহ বলেন ওনার ছেলে যে আমি ওহ দিন দেখলাম যে একজন মহিলা দৌড়ে আসছে শহীদদের ভিতরে দেখার জন্য তো উনি প্রায় ওনাদের জায়গায় যাবেন এই সময় নবী ইম সাল আলি আসাল্লাম এটা পছন্দ করলেন না যে কোনো মহিলা এখানে আসুক দেখুক এই লারদেরকে তিনি উঁচু আওয়াজে বললেন আলমার আলমার আ আর মহিলা আসতেছে মহিলা আসতেছে থামা যে মহিলাই আসুক কারণ অন্য কোন মহিলা না আমার মা সফি আসতেছে আমি দোড়ি ওনার কাছে গেলাম তাতে করি তিনি হঠাৎ করেই শহীদদেরকে এভাবে না দেখেন আর তিনি আমাকে আমার বুকের মধ্যে আমরা করে একটা মেরে আপনাকে আপনি যেন সামনের দিকে না যান তখন মহিলা থামলেন্লাহ আসলাম কথা তো শুনতে হবে থেমে তিনি নিজের ব্যাগ থেকে দুই টুক দুই টুকরা কাপড় বের করলেন কাফনের কাপড় তারপরে বললেন যে বালাগা যে আমার ভাই হামজা তো আমি খবর পেয়েছি তিনি তো শহীদ হয়ে গেছেন তো তার গায়ের কাপড় শহীদদেরকে তো গায়ের কাপড়েই কাপন দেওয়া হয় তারপরে যদি গায়ের কাপড় পুরো না থাকে তাহলে এক্সট্রা কাপড় দেওয়া হয় কাপড় যদি কম থাকে তো আমি এই দুই টুকা কাপড় আনছি আমার ভাইকে তোমরা সুন্দর করে এই দুটুকিয়ে কাপড় দিয়ে পরিয়ে তাকে কবর দিও তো ওনারা বলেন যে আমরা দুই টুকুর কাপড় নিলাম কিন্তু দেখতে পেলাম যে আমার আনো গায়ে যা আছে একটা দিলেও চলবে কিছু কিছু শহীদের গায়ে আছে যে অনেক কিছুই নাই তা আমরা শেষ পর্যন্ত ওনার কথা ঠিক রাখতে পারি না এক টুকরা দিয়েছি যার গায়ে কাফোন করার মতোই ছিল না যখন দেখলেন যে তাদের সতীর্থদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে মৃত্যুর পরেও নাক কান কেটে কি বর্বর আচরণ করা হয়েছে মৃত লাশের প্রতি এটা দেখে ওনাদের এত কষ্ট হয়ে গেল খুব না শুধু বন্দী করে নিব না সবগুলোকে হত্যা করে এভাবে আমরা তাদের লাশকে এরকম করে আমরা বিকৃত করে ছাড়বো বদলা নেব আমাদের ভাইদের প্রতি যে আচরণ করেছে তার মনে এই খবর নবী করিম সাল আলী সালামের কাছে যখন আসলো তিনি বললেন আল্লাহ নাজিল করলেন শোনা তোমরা যদি প্রতিশোধ নাও যেভাবে তারা করেছে নিতে পারো কিন্তু তোমরা যে সবর করো ঐরকম উল্টাপাল্টা প্রতিশোধ না নেও তাহলে সবরকারীদের জন্য এটা উত্তম হবে আল্লাহর কাছে তখন নবীকারী ইমসালসাল্লাম বললেন আমরা সবর করব তাদের মতো করে এইরকম পাল্টা প্রতিশোধ নেবো না নাক কেটে অনেক আসে তিনি বলেছেন কুফু আনিল কৌম খবরদার তোমরা কোনো সময় কোনো যুদ্ধবন্দিকে পেলে এরকম করো না আসলে পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লা যুদ্ধবন্দীদেরকে কিভাবে আচরণ করতে হবে এত সুন্দর তরিকা বলে দিয়েছেন যে কোন যুদ্ধ কাউকেই মসলা করা যাবে না পরিষ্কার বলে দিয়েছেন খবরদার কোন দুশন কেউ যুদ্ধের মাঝে মারা গেলেও তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপরে শরীরের বিকৃতি করা নাক কান কাটা এই জাতীয় কোনো কাজ করা যাবে না হারাম একদম পরিষ্কার নিষেধ করে দিয়েছেন আল্লাহামা কেয়ামতের দিন এই সব আমার শহীদ ভাইদের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষী দেব যে আল্লাহ আমার ভাইগুলো শহীদ হয়েছে আপনি তাদের শাহাদ কবুল করেন তাদেরকে আপনি দরাজাতে আলিয়া জান্নাতের মধ্যে দেবেন আল্লাহ সেই দরজা করেন্লা সাক্ষ্য দেব ইনশা আল্লাহ মা মিনমাজ্লা আর তিনি আরো সুসংবাদ দিলেন যে কোনো আহত ব্যক্তি যতটুকুন সে আহত হয়েছে সেই আহত হওয়ার পর শহীদ হোক অথবা শহীদ না হয়ে হোক যে যেটা যে অঙ্গ হারিয়েছে যার যেখানে তাকে আঘাত করা হয়েছে ইল্লা বা এই শহীদদেরকে আর তার যেখানে যেখানে আহত হয়েছে ওই আঘাত পেয়েছে ওই আঘাতের জায়গা থেকে রক্ত বের হতে থাকবে তাজা রক্ত বের হবে কে ময়দানে। ময়দানে আল্লাউন উদ্দম রক্তের রং হবে একদম রক্তের রঙের মতো কোন ঢুকে আছে এগুলা বের করো কারো গায়ে যদি কোন ধরনের নিজেদের হেলমেট ঢুকে গিয়ে লোহার কড়া টড়া থাকে এগুলো বের করে ফেলো তারপরে তাদের গায়ে যে সমস্ত জায়গায় তারা চামড়া টামড়া দিয়ে ওই যে এক ধরনের বর্বের মতো কিছু বা লোহার কিছু বেঁধে ফেল তারপরে তিনি শহীদদের জন্য গোসল দেওয়া লাগে না তাদের গায়ের কাপড়ও খুলতে হয় না শুধুমাত্র ওই জিনিসগুলো যেগুলো কাপড় নয় চামড়া দাঁতিয়ে কিছু গায়ের মধ্যে ছিল বেল্ট দাঁতিয়ে কিছু লোহার কোন বর্ম টর্ম পরেছিল এগুলো খুলে ফেলতে হবে আর কিন্তু গায়ের কাপড় খোলার দরকার নেই তিনি বলেন তাদের কাপড় সহকারেই তাদের জন্য যে জাতীয় কাফন পাওয়া যাচ্ছে যতটুকুন ততটুকুন পেছিয়ে ওই কাপড় বললেন তাদের দাফন আমি তাদেরকে তোমরা গোসল দিও না প্রত্যেকটি আঘাত প্রত্যেকটি খত তাদের আমাদের রক্ত নিয়ে আসবে এবং এই রক্তের মধ্যে যে সুগন্ধ থাকবে থেকেও উত্তম হয়ে যাবে তো এখান থেকে ইমাম বাগ রী বলেছেন যে ওলামাদের আমাদের একমত ব্যাটল ফিল্ড যুদ্ধের ময়দানে সরাসরি সংঘর্ষে যুদ্ধের ময়দানে যখন এরকম ইন্তিকাল করে তাদেরকে গোসল দিতে হবে না এখন এই যুদ্ধটা একটা ডিক্লার ওয়ার হওয়া এক অথরিটি থেকে আরেক অথরিটি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র কিন্তু এখন যদি অতর্কিত ভাবে কোনো এরকম কোনো যুদ্ধ নয় এমনি মুসলমানদের কোনো জায়গায় জমায়েত হচ্ছে সেখানে গিয়ে হঠাৎ করে আক্রমণ করে ফেললো অনেককে মেরে ফেললো এরাও শহীদ কিন্তু তারা যুদ্ধের ময়দানে মোকাবিলার ওই শহীদ তারা নন বিধায় তাদেরকে গোসল দিতে হবে এবং কাপড় চেঞ্জ করতে হবে কাফোন পরাতে হবে সেটা একদম যুদ্ধের ময়দানে ওয়ার দুইটা পক্ষ থেকে যেভাবে হয় সেভাবে না হলে এটা তাদেরকে গোসল দিয়ে দিতে হবে। এখন টাকলে জানাজা পড়ানো হয়েছে কি না এটা নিয়ে লম্বা বিস্তারিত আলোচনা এক এক হাদিসে এক এক বর্ণনা পাওয়া গেছে এক তো নবী করিম সাল্ল আল সাল্লাম যে বলেছেন আনা শাহিদুল আল্লাহ ইয়ামলা আমি এই কথা বললেন তিনি হুকুম দিলেন দাফন করতে এটা কোন কোনো অনেক হাদিসে এটা এসেছে অনেক তাই বলেছেন যে তাদেরকে জানাজা লাগবে না যুদ্ধের ময়দানে যারা এইভাবে নিহত হন কিন্তু কোন কোন হাদিসে এসেছে না তাদের জানাজা হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম জানা যা পড়েছেন গ্রুপে গ্রুপে সবাইকে একসঙ্গে পারেননি এবং কোন কোন গ্রুপে নয় জন করে গ্রুপ বানিয়েছেন এবং প্রত্যেক নয় জনের সঙ্গে হামজা একলাই আছে। এই নয় জনের আটজনকে নিয়ে নয় নিয়ে যাওয়া হয়েছে হায় হামজা দশ নম্বর উনি রয়ে গেছেন আরেক গ্রুপ নয় জনের আসছে এখন হামজা আছেন ওনাকে বারে পড়া হচ্ছে এরকম কিছু রেওয়ায়ত এসেছে আর কোন কোনো রেওয়ায়ত এসে তিনি হামজার উপরে নামাজ পড়েছেন আর কারোর জন্য পড়েননি তো হামদার জন্য কারো জন্যই পড়া দরকার নাই যদি আগের সঙ্গে মিলে তবু হামদার ব্যাপারে এই ব্যাপারটা মীমাংসিত হয়নি শেষ পর্যন্ত ইমামরা একমত হতে পারেননি যে আসলে কি ওহদের ময়দানে তিনি জানাজা পড়েছিলেন ওহদের শহীদদের নাকি বিনা জানাজাতেই দাফন করে দিয়েছেন এইটা নিয়ে ব্যাপক ইতলাপ রয়ে গেছে এরপরে আসলো দাফনের ব্যাপার এখন দাফন করা হলো যে একটি কবর যেহেতু এইগুলা পাথরের জমিনে কবর খুঁড়তে করতে কিন্তু অনেক খাটনি আর সাহাবারা সবাই আহত হয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করতে গিয়ে তো সবাই দুর্বল হয়ে আছেন এই জন্য নবীকার আসাম বললেন এক কাজ ফিল করু আস তোমরা যদি পারো খুঁড়ো খুঁড়ে একটু বড় করে কবর খুঁড়ো যাতে এক কবরে এক জনের জায়গায় তিন তিনজন দেওয়া যায় এইরকম করে দাফন করবরে নামানো হয় তখন ওনারা বললেন কাকে আগে নামাবো কার প্রায়োরিটি হবে কাকে আগে নামাব তখন তিনি বলেন আকসার হুইন জম আনলিল কর যার মধ্যে কোরআনের জ্ঞান বেশি আছে তাকে আগে আগে নামাব তার ফজিল তিনি এক কবরে দিতে বলেছিলেন কারণ তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একে অপরকে খুব আল্লাহ মহাব্বত করতেন নবীকার আলি সাল্লাম বললেন যে তাদের দুজনকে এক কবরেই দাফন করো তাদের মহাব্বতের দুই সাথীকে একসঙ্গেই দাও এরপরে হামলা সঙ্গে দাফন করা হয়েছে এক টুকরা দেওয়া হয়নি আর কারণ আরেক সাহাবীর এক টুকরাও ছিল না এখন এক টুকরা দিতে গিয়ে দেখা দেখা যায় যে ওনার মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায় পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায় পরে নবিকারি ইমসালআলাম বললেন তাহলে এক কাজ মাথাটা ঢেকে দাও আর পায়ের উপরে কিছু ঘাস দিয়ে দাও তারপরে কবর দিয়ে মাটি দিয়ে দাও আরেক সাহাবি ওনার একই অবস্থা হলো একটা বোরদা গায়ে ছিল ওটা দিয়ে ওনাকে কাবার করার চেষ্টা করা হলো মাথা থাকলে পাও খালি হয়ে যায় পাও ঢাকলে মাথায় মাথা খালি হয়ে যায় বললেন ঘট দিয়ে তাকে দাফন করা একমাত্র ধনী সাহাবীর একমাত্র সন্তান ধনী পিটার মক্কাতে ওনার মত দামি সুগন্ধি পারফিউম আতর মক্কা ব্যবহার করতে না মনে আসতো উনি রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকেরা বুঝতে এই রাস্তা দিয়ে মোসাফ গিয়েছেন মোসাফর এত আতরের তার আতর ছিল। কিন্তু তিনি মা বাবার সবকিছু ছেড়ে মদিনায় ওনাকে হিজরতের আগেই রসুল মদিনাতে ওস্তাদ করে পাঠিয়েছেন মদিনার যারা মুসলিম হয়েছে নবী করিম সাল্লাম হিজরতের আগে তাদেরকে নামাদের ইমাবতে করতে কোরআন শিখাতে শরীয়ত শিখাতে দিন শেখাতে ওনাকে পাঠিয়েছিলেন যে ধনী ছেলের ধনির পিতার সন্তান এমনভাবে ওনার যুদ্ধে আসলেন যে ওনাকে দাফন করার মতো কমপ্লিট কাপড় পাওয়া গেল না দিনের জন্য তিনি কত কোরবানি করেছেন এরপরে নবী করিম সাল্লাম সবাইকে জমায়েত করার পরে বললেন যার লাশ যেখানে পেয়েছিলা তাকে সেই জায়গাতে নিয়ে আবার কবর দাও তিনি বলেন রুবদুল কাতলাখানে ইয়েছে সেই মাটিতেই তাকে ওই জায়গাতেই হলো এই ব্যাপারে আব্দুল্লাহ আহু বলেন যে আমার খালা এসেছিলেন আমার পিতা এবং মামা দুজনের ব্যাপারে আহ তিনি দুজনকে নিয়ে আসলেন আবদুল্লা পিতা কে এবং তার মামাকে নিয়ে আসলেন তার মা একটা উঠের মধ্যে উঠালেন রশি দিয়ে বা একটা তক্তার মতো করে বেঁধে দিয়ে দুই পাশে দুইটাকে দিয়ে উনি আহ ওনাদেরকে মদিনা এনে দাফন করবেন এই তিনটা করে নিয়ে আসছিলেন নবী করিম সাল্লাম ওখানে ওহদে দাফন করতে হবে এই অর্ডার দেওয়ার আগে উনি মনে করেছেন যাকে যেখানে দাফন করতে সুবিধা এই কথা মনে করে দুজন করে নিয়ে আসলেন প্রায়। আসতেই শুনলেন ইদরা দি মোদিনায় একজনকে পাঠিয়ে দেওয়া হয়েছে কারো লাশ মদিনায় নেওয়া হয়ে গেলে তাদেরকে ওহদে ফেরত নিয়ে আস যেখানে তারা সহাদত বরণ করেছেন সেই জায়গাতেই তাদেরকে দাফন করতে হবে পরে আমরা আমাদের এই আমার বাবা এবং মামাকে নিয়ে গেলাম আবার ফেরত ওহদে ওনাকে দাফন করলাম এই যে শহীদ দাফন হয়েছে এই বিষয়ে জাবে রানু বলেন যে আমার আব্বা তো ওহদ যুদ্ধের প্রথম শহীদ ছিলেন প্রথম শহীদ তো ওনার সঙ্গে আরেকজনকে দাফন করা হয়েছিল তিনি বলেন ওখান থেকে বের করে আলাদা কোন জায়গায় দেব কিনা চিন্তা করছি তা আমি যখন কবর একটু খুঁড়লাম খুঁড়ে দেখি যে আমার আব্বার লাশ যখন একটু বের করলাম যে আমার আব্বাকে যেভাবে দাফন করেছি তোর তাদা লাশটা এখন ওভাবেই আছে ছয় মাস পরে তিনি আর করলেন না ওখানে দাফন করা হয়েছিলেন আমের জম্ম দুইজনকে এক কবর দেওয়া হয়েছিল বহুদিন পরে কয়েক বেশ কয়েক বছর পরে প্রায় চল্লিশ বছর উপরে হবে ওনাদের ওখানে একটা এক ধরনের খনন কার্য হলো রাস্তা করার জন্য বা পানির পানিরা সৃষ্টি করার জন্য ওনাদেরকে খোঁড়া হলো ওই জায়গাটা দেখা গেল যে দুইজনই শুয়ে আছে একদম যেভাবে দাফন করা হয়েছিল সেভাবে এবং আব্দুল্লাহ আবদুল্লাহ আসা হজুর হনফিবাজি আবদুল্লাহিন আমার রাজিয়াল আনহু হারিহু ওনার চেহারার মধ্যে এক জায়গায় একটু বেশ আহত হয়েছিলেন গালের মধ্যে চেহারা এবং সেখানে ওনার দিয়ে তিনি এভাবে ধরে রেখেছিলেন ওই হাতটা এভাবে ধরে রাখা আছে তো তিনি বললেন যে আমি আমার আবার হাতটাকে ওখান থেকে সরিয়ে একটু নিচের দিকে নেওয়ার চেষ্টা করলাম তখন দেখি যে ওই ওখান থেকে তখনও তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে তখন আমি আবার চিন্তা করলাম হাতটাকে নিয়ে আবার গালি ধরে দিয়ে দিলাম জিজ্ঞেস করা হলো ওনার বডি দেখলা আফারা এই তো ওনার বডি তো ঠিক আছে ওনার কাকুর কি অবস্থা ওকে সেতু এই ছয় বছর পরের ঘটনা এটা ফোরটি ইয়ার পরে দাবিটা দিন খনন কার্য হলো তখন ওই দুটা হয়েছিল কাফন হিসাবে সেটা ওনার চেহারা মাথা থেকে নিচের দিকে হুবহু এখন ওইটাও ঠিক মজবুত অবস্থায় আছে আর ওনার পায়ের উপরে হারমাল ঘাস দেওয়া হয়েছিল যেহেতু শর্ট হয়েছিল সেখানেও সে ঘাস ঠিক অবিকল আছে সেগুলো নষ্ট হয়নি শহীদের মর্যাদার কারণে তা আমরা দেখলাম যে একটা মানুষ না কম্বল নষ্ট হয়েছে না ঘাস নষ্ট হয়েছে ওনার বডির ওগুলো যেভাবে খবর দিয়েছেন সেগুলো সেভাবে আছে তো এটা বুঝা যায় যে আল্লাহ তালা শহীদদেরকে যে এভাবে কবরে তাদের বডি ইন্ট্যাক্ট থাকে এরকম বহু ঘটনা পরবর্তী পর্যায়ে পাওয়া গেছে এটা সত্য শহীদদের আল্লাহর কাছে আল্লাহ এই দান করেন এটা তার লক্ষণ ওহাদের কি মর্যাদা দিয়েছেন নবী করিম সালাম ওনাদের সানের ব্যাপারে বলেন যখন কোন ওহাদের কথা আলোচনা হতো ওনার নিজের কোন ডিসকাশনে তিনি বলতেন সঙ্গে শহীদ হয়ে যেতে পারতাম ওই পাহাড়ের পাদদেশে যারা শহীদ হয়েছে ওহোদের প্রান্তরে আমি যদি তাদের মতে শহীদ হতে পারতাম মনে হতো আমার কাছে খুবই ভালো হতো আমার মনের ভিতরে এইরকম একটা চেতনা আসে কিন্তু আল্লাহ তালাতে ওনাকে বাঁচিয়ে রাখবেন কাজ সম্পন্ন করার জন্য কিন্তু তিনি আরেক দিন আর কে হাদিসে বললেন যে লাম্মা ওসিবাই হওয়ানো তিনি বললেন একদিন সাহাবিদের সমাবেশে তোমাদের ভাইগুলো যখন ওহদের শহীদ হয়ে যায় এরপরে তাদের রুহকে আল্লাহ কি করেছেন তোমরা জানো টম্পোরারিলি তাদেরকে জান্নাতে যাওয়ার আগে সবুজ পাখিগুলো জান্নাতের নহরের মধ্যে তারা পানি খায় ঘুরে বেড়ায় এবং তারা সেখান থেকে যে বাগান আছে জাননাতে সেখান থেকে তারা ফল ফ্রুট খায় পাখিগুলো পাখি মানে শহীদদের আত্মা গুলো খাচ্ছে আর ইলা আর আল্লাহ নিচে ঝুলে আছে যে ইয়ে গুলো স্যান্ডেলিয়ার গুলো ঝলক বাতি এইগুলোর মধ্যে তারা আশ্রয় নেয় ওখানে রেস্ট নেয় তারা এই স্যান্ডেলিয়ার ঝলক বাতিগুলোর ওখানে তারা রেস্ট নিচ্ছে তাদের রে কত সুন্দর তাদের জন্য পানীয় খাবার এবং সুন্দর রেস্টিং প্লেস আল্লাহ তালার আরো নিচে নীচে মধ্যে করে দিয়েছেন তখন তারা বললেন আল্লাহর কাছে আবেদন করলেন আমাদের ভাইগুলো যদি জানতো যে আল্লাহ তালা আমাদেরকে কি মর্যাদার সানে আসীন করেছেন তাহলে তারা যুদ্ধ জিহাদ থেকে আর কখনো পিছনে থাকতো না তারা এই তাবান্নায় আরো গিয়ে আসতো আয়াত নাজরি করে দিলেন সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াতে যারা আল্লা রাস্তায় নিহত হয়েছে তোমরা তাদেরকে কখনো মৃত বল তারা মরে যায়নি সাধারণ মানুষের মতো তাদের মৌ তার সাধারণ মানুষের মৌ একরকম নয় বাল আহিয়া উনআই দরবহীন তারা তাদের রবের কাছে আরেকটি জীবন নিয়ে জীবন্ত হয়ে আছে তাদেরকে প্রতিনিয়ত রেজেক্ট দেওয়া হচ্ছে তাদের কবরের জিন্দিগি আর সাধারণ মায়েদের কবরের জিন্দেগি একরকম নয় তাদের জন্য স্পেশাল জান্নাতি দেওয়ার আগেই আল্লাহ তালা এই খাবার দাবার জান্নাতের নামতের মধ্যে অনেকটাই ডুবিয়ে রেখেছেন এবং নবী করিম সাল আলী সাল্লাম আপনারা জানেন যে সময় তাদের কবর জিয়ালে কবর জিয়ালে যেতেন তিনি দাপন করে আসার পরে পরবর্তী পর্যায়ে যখন আবার গেলেন সেই প্রসঙ্গে সাহাবি তালা বলেন খারদার রসুল্লাহাম ইরিদ কবুরা সুহাদা আর একবার আমরা ওনার থেকে ওনার সঙ্গে মদিনা থেকে আসলাম ওহাদের সুহাদা দিয়ে জিয়ারত করতে কবর জয়ারত করতে যেটা আমরা এখন সেটা করি এই কবর জয়ারাত করার শূন্য নবী করিম সাল্লা সালাম ওষুধের কবর করতে মাঝে মধ্যে আসতেন আমরা সঙ্গে গেলাম আমরা ওখানে গিয়ে বললাম হ্যাঁ দেখে ভাইদের কবর তিনি আসবে না হা দিহি কা হ্যাঁ আমাদের সাথী আমাদের ভাই এগুলো তাদের কবর তিনি খুব প্রতিনিয়ত যেতেন প্রায় যেতেন মাঝে মধ্যে যেতেন তাদের ব্যাপারে ওনার স্পেশাল একটা টান ছিল তিনি জানতেন যে এই কত বেশি তোমাদের প্রতি সালাম এই যে তোমরা কত সবর ওই ওষুধের ময়দানে সেই জন্য তোমাদেরকে আল্লাহ জান্নাতের অত্যন্ত চমৎকার সুন্দর ঠিকানা তোমাদেরকে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন কবর কাজ কন্টিনিউ করেছেন রসুল কতজন হয়েছিলেন মোট সত্তর জন তার মধ্যে ছয় হচ্ছেন মোহাদে থেকে তারা এই ছয়জন হচ্ছেন হামজা মোসাব আবদুল্লাহিনহাসি ওসমান শাহদিনী আর আসলামি ওকে আর চৌষট্টি জন হচ্ছেন আনসার থেকে চৌষট্টি আরশয়ে মোট সত্তর আর তাদেরকে আল্লাহ তালা বেশি কবুল করলেন মহাজের তুলনায় ওহদের ময়দানে এই জন্য কাতার রহমান মান আরব শাহরাল শহীদদের সংখ্যার দিক থেকে এই মর্যাদা এক জায়গায় লিস্ট আর কেউ দিতে পারবে না একসাথে সবাইকে বিট করেছেন আল্লাহ আরো বললেন যখন তোমাদের প্রতি মুসিবত এসে গেল তখন তোমরা আসলে এর বেশি দ্বিগুণ তোমরা অর্জন করেছি এটা তোমাদের পক্ষ থেকেই তোমরাই ত্রুটি করেছে। বিশেষ করে তীর দাস বাহিনীর লোকগুলো যখন টাকা থেকে সরে গিয়েছিল তখনই সেটা ঘটেছিল এখানে মুসলিমদের জন্য অনেক শিক্ষা রয়েছে সেটা পরবর্তী পর্যায়ে আলোচনা আসবে আর কাতলাল মুশিক মুশ্রেকদের নাম্বার কত মারা গিয়েছিল সেদিন তাদের আর কয়জন সত্তর জন শহীদ ওই যে প্রথম দিকে বিজয়ের পরেও ওনারা দ্বিতীয় আক্রমণ তীরেন্দার বাহিনীর ওই এরিয়া থেকে যখন আসলো সেইখানে তারা টিকতে পারলেন না অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল ক্ষতিটা আমাদের হিসাবে যারা শহীদ হয়েছেন তাদের তো ক্ষতি হয়নি তাদের জন্য আল্লাহ তাল কাছে দরতে খুলে গিয়েছে নবী করিম সাল্লি সাল্লাম যখন মদিনার দিকে তাদেরকে এখন শহীদ কে দাফন করে বিদায় নিবেন আহ সাহাবিদেরকে নিয়ে তিনি ফাইনাল বিদায় দিচ্ছেন ওনার শহীদ সাহাবিদেরকে দাফন করার পরে তিনি একটু তাদেরকে লক্ষ্য করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ কাছে অনেক দোয়া করলেন তিনি সাহাবিদীকে বলেন আসো চলো সবাই মিলে আমরা একটু এই শহীদদের জন্য দোয়া করি হাতা উসনিয়া আলা রব্বি তোমরা লাইন করে দাঁড়াও আমি আমার রবের কাছে কিছু কথা বলে আসি এই নয় সবাইকে বলছেন চলো সবাই হাত তুলিয়ে আমরা একসঙ্গে দোয়া করি আসলে এই ইস্তেমাই দোয়াটাকে হবে করার তিনি পক্ষপাত ছিলেন তিনি নিজের দোয়া করতেন করে দাঁড়িয়ে থাক আমি আমার রবের কিছু প্রশংসা করি আল্লাহর কিছু হামদানা করি আর তাদের জন্য দোয়া করি শহীদগুলার জন্য তখন রবি কারিম সাল্লা আল্লাহকে দোয়া করলেন আল্লাহ হামদু করল আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। জন্যে আল্লাহাম কাবিদ আলিমা বাসত্তা আল্লাহ যেটা আপনি খুলে দেবেন একদম জরাজ দিলের সাথে দিবেন বেশি করে দেবেন সেটাকে আটকানোর ক্ষমতা কারণে কেউ আটকাতে পারবে না ওলা বা কাবাক্তা আর যে জিনিস আপনি দিবেন না আপনি কন্ট্রোল করে ফেলেছেন সেটা কেউ দিতে পারবে না খুলতে পারবে না ওলাহাদ আলিমান আপনি যাকে গোমরাহ করেছেন তাকে কেউ হেদায় দিতে পারবে না ওলামান আর যাকে আপনি হেদায় দিয়েছেন তাকে কেউ গুমরাহ করতে পারবে না তা তাকে আপনি বেশি করে দিয়েছেন তাকে মানা করার কেউ নেই আটকানার কেউ নেই ওলামানি আলীমা আতাইটা আর যেটা আপনি দেবেন না আপনার পক্ষ থেকে না, সেটা দেওয়ার কেউ নেই ওলা মুকরিমা বা আদা আল্লাহ যাকে আপনি দূরে ঠেলে দিয়েছেন তাকে কাছে টানার কেউ নেই ওলা আর যাকে আপনি কাছে টেনে নিয়েছেন তাকে কেউ দূরে সরাতে পারবে না আল্লাহ রসমাফিকা আল্লাহ আমাদের প্রতি প্রসারিত করে দেন খুলে দেন আপনার বরকত আপনার রসম আপনার দান আপনার রেজাল্ট আল্লাহ আপনি আমাদেরকে দারা দিলে সরে দেন দ্বারাজ ভাবে দেন প্রশস্ত করে দেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে দীর্ঘস্থায়ী কখনো আল্লাহ যখন আমরা অত্যন্ত অভাব অনুটনে থাকি সেই আমি আপনার কাছে ওই সময় অভাব অনটনের সময় আপনার কাছ থেকে নিয়ামতের আবদার করছি সেটা থেকে আপনার কাছে আমি পানা চাই সার রেমা মানা আতা আর কোনো কিছু না দেওয়ার ডিসিশন যদি আপনি নেন আমাদের যদি ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ হাববেলাইন আল ইমান আল্লাহ ইমানকে আমাদের কাছে প্রিয় করে তুলে ধরুন কাজ আপনার অবাধ্য হওয়ার কাজ থেকে এই কাজগুলো আমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে তুলে ধরুন ও জাহান নামিনার রাশি আমাদেরকে যারা হেদায়ত পেয়েছে তাদের অন্তর্ভুক্ত করুন আর নে আমাদেরকে আপনি জড়িয়ে দিয়ে আখেরাতে জমায়েত করে দিয়ে গাই রাখা যায় ওয়ালাহ আল্লাহ আপনি আমাদেরকে অসম্মানিত অপমান করা থেকে ফেতনায় নিক্ষিপ্ত হওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ ওই সমস্ত করে দেন ধ্বংস করে দেন যারা আপনার নবীর অস্বীকার করে নবীদের অস্বীকার করে আপনার রাস্তা কে বাধার সৃষ্টি করে দেয়াল আলহিম রিজাক আপনার আদাব আপনার শাস্তি তাদের উপর আপনি বরাদ্দ করে দিন আল্লাহম কাতিল কফ আল্লাহিনা উতল কিতাব আল্লাহ ওই কাস হালাক করে দেন যাদেরকে আগে ই কবুল করেন মদিনার দিকে চলে আসলেন শনিবার সন্ধ্যায় মদিনা দিকে রওনা করলেন এবং মদিনা এসে তিনি মাগরী পড়লেন আর তখন তিনি যখন মসজিদে বের হলেন মদিনার ঘরে ঘরে কান্নার রোল চলছে সত্যজন শহীদের পরিবার আত্মীয় স্বজন কান্নাকাটি করছেন হামনা জাহাজ আলী আলম আনা ভাই আব্দুল জাহাজকে হারিয়েছিলেন তিনি আব্দুল মোতালিব তার মামা তার জন্য তিনি তার খবর পেলেন তিনি ইন আলিল্লাহ পড়লেন আল্লাহ কাছে তাকে মাফ করে করলেন তার স্বামী মোসাবে তারলেন স্বামী কথা শুনে যে স্বামী যে জায়গায় যাবে যে শানে থাকবে আখের আতে তার স্ত্রী যদি নেককার হয় আল্লাহ তালা তাকে তার সঙ্গে সেই শান জায়গা দিয়ে দিবেন তিনি তাকে তিনি হলেন আহ বলা হয় আলমার দিনারিয়া দিনার এই এক মহিলা মানে ওই কবিরার মহিলা তিনি আসছিলেন মধ্যে ওনার অনেক লোকজন এসেছে যুদ্ধ করতে তখন তিনি আস্তে আস্তে খবর পেলেন ওনার স্বামী মারা গিয়েছেন ওনার ভাই মারা গিয়েছেন ওনার পিতা মারা গিয়েছেন ওনার ছেলে সবগুলো শহীদ হয়ে গেছে। গেছেন যখন এই সবগুলো বলা হলো তিনি ইন্দারীরা পড়ে বললেন মাফা আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আমাকে বলো রসুল খবরটা কি ওইটা আমি শুনতে চাই তারা চলে গেছেন আল্লাহ কবুল করুন আমার নবীর হালত কি বলো তারা বললে যে তুমি চিন্তা এখনো আল্লা আছেন যেভাবে আহমে দেখতে চাও তিনি জোরে আসছিলেন আমি ওনাকে না দেখা পর্যন্ত তোমাদের কথায় এমনি আশ্বস্ত হবো না এসে ওনার কাছে ওনাকে দেখানো দেখো ওই জায়গায় রসুল আছেন তিনি দেখলেন দেখে কাছে মন্তব্য করলেন সমস্ত মুসিবত আল্লা হয়ে গেছে কত জানের চেয়ে প্রিয় ছিলেন নবী করি তিন জন তিনজন চারজনকে হারিয়ে তারা সবর করেছেন রসুলের জন্য ওনারা অপেক্ষা করেছেন এরপরে নবী করিম সাল্ল আলসালাম মোদিনা ঢুকলেন তারপর কাহিনী আমরা শুনবো আগাম সপ্তাহে ইনশাআল্লাহ